আসসালামু আলাইকুম ওরাক আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা বাইবরা আমরা শুরু করতে যাচ্ছি ইসলাম ডট ইন ফোর মতো থেকে কিছু বিশেষ প্রশ্নোত্তর আপনাদের সামনে উপস্থাপনের আমরা যেভাবে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রথমত আমরা আকিদা সংক্রান্ত প্রশ্নগুলো উল্লেখ করব তারপরে অন্যান্য বিষয় আমরা যাওয়ার চেষ্টা করব। কারণ এটি মুসলিম জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আকিদা যদি নষ্ট হয়ে যায় কারোর তাহলে তার জন্য জাননাতে যাওয়া অবশ্যই দূর হয়ে পড়বে এই কারণে আকিদা সংশোধন প্রথম অবশ্যই দরকার যেটা রসুল আকরম সাল্লাহ আলু ইসলাম এবং সবাই গ্রামের মানহার ছিল সেই কারণেই আমরা প্রথমত আকিদে নিয়ে আলোচনা করছি এক্ষেত্রে আমরা যে প্রশ্ন উল্লেখ করবো তার উত্তর সহ সেটা হচ্ছে জনক ব্যক্তি প্রশ্ন করছেন যে তিনি শেখুল ইসলাম এমন তাইমিয়া রহম একটি কিতাব পড়েছেন সেই কিতাবের মধ্যে আলোচনা করতে গিয়ে যে নামে খাদিসের মধ্যে বলেন যে ইস্তাদ আলাহিনা যে আল্লাহর গুসা খুবই কঠিন हाँ वो ऊपर मानी और आल्ला कठिन गुस्सा करें कठिन रागान्वित हन जरा तरह नबीर कबर के मस्जिद बनने नहीं जो इटे हराम मस्जिद के कबर बनाना जो हराम थे से आल्ला रागो लहन कारण तई व्यक्तिर की व्यक्ति मृत व्यक्ति के आहवान कर मृत व्यक्तर का चाय न। जो क्षोते जाए तक से मन दो कबुल उद्देश्य हासिले एक माध्यम तरह प्रयोजन पुरणे एक माध्यम मृत ब्यक्तर गोरा जाए क्तर प्रदर्शन करते गुजु चाहते गए आस्ते आस्ते सर प्रचलन है प्रश्नकर्तार कथाजे তিনি যে শব্দ কয়েকটা চয়ন করলেন সেটা উল্লেখ করা হচ্ছে পাশাপাশি কবর জিয়ারতের আপনার ব্যাপারটাও একটু সুস্পষ্ট করে দেওয়া হচ্ছে তো উত্তরে শাহেক বলছিলেন যে শেখান রহমতুল আলী বলেছিলেন যে কবর জিয়ারত তার যে যদি জিয়ারতকারীর উদ্দেশ্য থাকে সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করা হ্যাঁ যেমন আপনার একজন মৃত ব্যক্তির জানাজা পড়তে গিয়ে তার জন্য যে জানাজার নামাজ পড়া হয় সেটার উদ্দেশ্য কিন্তু তার জন্য দোয়া করা হয় এবং তার কবরের কাছে গিয়ে যে অবস্থা নেওয়া হয় সেখানে উদ্দেশ্য তার জন্য দোয়া করা হয় একই কথা যেমন আল্লাহ আল্লাহন বলেন হে রসুল আপনি হম তাদের কারোর পর সালাত করবেন না মানে জানাজা নামাজ পড়বেন না মুনাফিকদের ব্যাপারে আল্লাহুল শাহানু বলেন সেখানে গিয়ে বলেন হম যে আপনার তার কবরের উপর গিয়ে দাঁড়াতেও যাবেন না আমরা এখানে একটা ভুল করেছিলাম সেটাকে সুরে মুনাফিক আয়াত ধরেছিলাম না মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে পর পড়তে নিষেধ করেছেন তাদের কবরের উপর দানাতে নিষেধ করেছেন তার কারণ কি যে তারা আল্লাহর সাথে কুহরি করেছে রসুল আকরমের সাথে কুহুরি করেছে এবং তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে যখন ব্যাপারটা এমন যে আপনার এই কারণে এবং তাদের তাহলে এটা এই কারণ না পাওয়া গেলে তখন এই কাজগুলো করা যেতে পারে হম তাহলে তাদের ব্যাপারে নির্দিষ্ট কারণ বর্ণনা করে হ্যাঁ তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়ার মানে হচ্ছে যদি এই কারণ না পাওয়া যায় যে ব্যক্তি মারা গেছে তার মধ্যে যদি কুফরি না থাকে তাইলে তার উপর নামাজও পড়া যাবে তার জানাজার নামাজ পড়া যাবে এবং তার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়াও করা যেতে পারে এবং এটা আপনার রসুরের চাল করেছেন হম এবং রসুল ইসলাম এমনও করতেন যে তার উম্মতের কাউকে দাফন করলে তার কবরের পাশে গিয়ে দাঁড়াতেন এবং বলতেন সার্লুদুল যে তোমরা এই মৃত ব্যক্তির জন্য তাকে এখন প্রশ্ন করা হচ্ছে সুতরাং তার জন্য দোয়া করবে যেটা আবুদাবাদের হাদিস এবং অন্যান্য কিতাবের মধ্যে তাহলে এইভাবে আপনার মুসলমানদের জন্য দোয়া করা তার কবরের পাশে গিয়ে সেটা সরিয়ে আছে এবং রসুল আক্রম সাম নিজেও আহ বাকি এলাকার কবরস্থানে গিয়ে তাদের জিয়ারত করতেন আহলে বাকির জিয়ারত করতেন এবং উহদের এলাকায় গিয়ে যারা সেখানে শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করতেন এবং তিনি তারাও যদি একটা দোয়া পড়ার জন্য হম এই দোয়াটা প্রসিদ্ধ এবং বিশুদ্ধ দোয়া যে তোমাদের থেকে আল্লাহ শান্তি বর্ষণ করুন এবং আমরা অচিরেই তোমাদের সাথে সাক্ষাৎ দিচ্ছি এবং আল্লাহ জু আমাদের মধ্য থেকে যারা আগে চলে গেছেন এবং পরে যাবেন তাদের সবাইকে দয়া করুন আমরা নিজেদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি জিয়ারত করা সেটার আসল উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য দোয়া করা তাদের কাছে দোয়া করা বা তাদের উশিলে দোয়া করা বা তাদের কবরের পাশে গিয়ে দোয়া করলে দোয়া কবল হবে এই চেতনা নয় বরং এই মুসলমানদের জিয়ারত তারকা বলা হয় অর্থাৎ কাফেরদের কবর এবং মুসলমানদের কবর জিয়ারত করা আহ সেটা হচ্ছে কাফেরদের কবর জিয়ারত করা যায় যে শুধু পরকালের কথা চিন্তা ঢুকানোর জন্য সুতরাং আমাকেও মরতে হবে এই চিন্তা কিন্তু সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করা যাবে না সেটা কিন্তু এখানে উদ্দেশ্য নয় মুসলমানদের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য দোয়া করা কিন্তু ওই জিনিসটাও হাসিল হয়ে যাবে জেরকম ভাবে মুসলিমের হাদিসের মধ্যে আবু দাউদের হাদিসের মধ্যে নাসাইর হাদিসের মধ্যে ইবনে মাজাহর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন তার মায়ের কবরের কাছে গেলেন এবং فلم ইয়াযাল্লি ফাস্তাযানতু হুয়া নাযুরা قبرহা ফাযুরু আলকুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুম আল আখিরাহ যে আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চেয়েছিলাম আমার মাকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে যে আমার মার জন্য ক্ষমা চাইব এই অনুমতি যেন আমাকে দেওয়া হয় কিন্তু স্মরণ করিয়ে দেয় তাহলে এই যে উনার মার জন্য এস্তেক ফার অনুমতি কেন দেওয়া হয়নি কারণ তিনি শীঘ্র মৃত্যু বরণ করেছেন এই জন্য কিন্তু তাকে যেই জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র হ্যাঁ উপদেশ গ্রহণের জন্য পরকালের কথা স্মরণ করার জন্য এই জিয়ারাত আর মুসলমানদের কবরের জিয়ারাত এক নয় হ্যাঁ কিন্তু সমন্বিত একটা ব্যাপার আছে মুসলমানদের কবর জিয়ারত করলেও ফরকালের কথা স্মরণ হয় কাফেরদের কবর থেকে সেটা আছে তাদের জন্য দোয়া করা যেটা এই কাফেরদের ক্ষেত্রে চলবে না তাইলে এই যে জিয়ারত যে উদ্দেশ্য আছে মৃত্যুকে স্মরণ করা সেটা কিন্তু জায়েজ যদিও আপনার কাফের কবর হোক না কেন मृतु व्यक्ति प्रयोन पुरणर आशा अथवा दो सुश कमनाथवा तरह कबर पास दोदेश যত দোয়া আর পদ্ধতি আছে এই সবগুলা কিন্তু বেদাত যেটা রসুল আকরম স্লাম আপনার নিয়ম করে যাননি এবং সাহাবেকেরাম সেটা সেটা করেননি এবং না রসুল আকরমসলামের কবরের পাশে এরকম আচরণ করা হতো না অন্য কারণ কবরের পাশে আচরণ করতেন এটা হচ্ছে না এখন কথা হলো যে যদি আপনার আহ আপনার তিনি বলছিলেন শেখুল ইসলাম বলছিলেন যে নবীদের কবরের পাশে অথবা কবরের পাশে সালাত আদায় করা হম তাদের কাছে দোয়া করার উদ্দেশ্য যদিও না থাকে এবং তাদের কবরের পাশে গিয়ে দোয়া করা যেমন যে তাদের কবরকে মসজিদ বানানোর সমাধুল হ্যাঁ তাইলে সেটা কিন্তু হারাম। হ্যাঁ সেটা একবার সরিয়েতে নিষেধ করা হয়েছে তিনি বললেন যদি এই ব্যাপারটা যে নবীদের কবরের পাশে গিয়ে আপনার সালাত আদায় করা এবং যদি উদ্দেশ্য না থাকে যে তাদের কাছ থেকে কিছু না চাওয়া হ্যাঁ এরকম কোনো উদ্দেশ্য না থাকলেও নবীদের কবরের পাশে নাকের কবরের পাশে গিয়ে সালা দাদাই করা হ্যাঁ এটা যদি হারাম হয়ে থাকে বলেন যে ইস্তাদী আলাহিনা ইহমা সাজিদা যে আল্লাহর রাগ অত্যধিক ওদের উপর যারা নবীদের কবরকে মসজিদ বানিয়ে নেয় আল্লাহ ধ্বংস করুক ইহুদি এবং খ্রিস্টানদেরকে যারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে এবং বর্ণাকারী বলেন ইউহাদ তাদের সেই কর্মকাণ্ডের ব্যাপারে মুসলমানদেরকে সতর্ক করতে মসজিদ বানিয়ে নিত হ্যাঁ তোমাদেরকে আমি সতর্ক করছি যে তোমরা কখনো কবরকে মসজিদ বানিয়ে নিবে না হ্যাঁ এই ব্যাপারে আমি পরিষ্কার নিষেধাজ্ঞা দিচ্ছি তোমাদেরকে তাইলে শেখুল ইসলাম বলতে চাচ্ছিলেন যে নবীদের কবরের পাশে যদি সেটা কিভাবে আপনার জায়জ হতে পারে সেটাই বলছিলেন যে এটা যদি হারাম হয় এবং এটা যদি রাগের কারণ হয় লহ্নতের কারণ হয় তাহলে কোন কবর বাসী নবী না যে কবর তার উশিরা ধরা এরকম যদি হয় সেটা কিভাবে জায়গা হতে পারে এবং তিনি বলছিলেন বরং এটা এমন যে সেটাই নোয়ালিস ইসলামের যুগে আপনার শিরকের প্রথম আপনার ধাপ এবং আপনার মানুষের মধ্যে যে মূর্তি পুজো চালু হয়েছে সেটার প্রথম ধাপে ছিল যেটা যে আদম আলি সালামুয়াল ইসলামের মাঝে আপনার দশটা শতাব্দী মানে এক বছর চলে গেছে হ্যাঁ সবাই তখন কিন্তু ইসলামের উপর অটল ছিল কিন্তু অতপর এক বছরের পর শিরিক ছড়িয়ে গেছে কারণ তাদের কি কারণে ছড়িয়েছে এই কথা শাইফুল ইসলাম তাইম রহমতুলি তালমাজ আল ফাতাওয়া হ্যাঁ একশো পঁয়ষট্টি এবং পঁয়ষট্টি একশো পর্যন্ত পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন এবং এখন এরপরে প্রশ্নকর্তা বলেছিলেন যে এখানে তিনি বলেছিলেন আদম এটার অর্থ কি হ্যাঁ তখন তিনি এটা বুঝতে চাচ্ছেন শেখ যে মৃত ব্যক্তির মানে যে তিনি করা অথবা তার ধরে দোয়া করা এটাকে ঠিক হইতে পারে তাইলে এখানে যে বিহি হ্যাঁ সেটার উদ্দেশ্যকে তিনি আহ চাচ্ছিলেন প্রশ্নকর্তা সেটা জানতে চেয়েছিলেন তিনি তিন কারণ তার জন্য দোয়া যে একটা বিশেষ আবাদত সেটা সম্পাদন করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে একটা সরাসরি মৃত ব্যক্তিকে ডাকা আরেকটা হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহকে ডাকা এই উদ্দেশ্যে যে তার এই দোয়া কবুল হতে পারে এটাও কিন্তু হারাম এটা এখন হচ্ছে মৃত ব্যক্তির উচিলে ধরা যে তার জাতের উচিলে ধরা যে মৃত ব্যক্তির সত্তার উচিলে ধরা যে আল্লাহ যেন তার উচিলে দোয়াটা কবুল করে এটাও কিন্তু বেদাত আরেকটা কথা তিনি বলছেন এর পাশাপাশি সত্যারুসিলা দ্বারা যেটা আপনার পরবর্তী অনেকেই সেটাকে জায়জ মনে করতেছেন এবং তারা এইভাবে দোয়া করে যে আল্লাহ ইন্নি কাবি মুহাম্মদাল আলহিসাল্লাম আপনার কাছে আবেদন করছি অথবা মোহাম্মদের সম্মানের উচিলাই আপনার কাছে আবেদন করছি বলে যে এই জাতীয় আবেদন কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় না এবং আবু হানিফ রাহিম এবং তার সাথীরা তার ছাত্ররা এটাকে নাজ বলেছেন এবং তারা এরকম কর্মকান্ড কে নিষেধ করেছেন এবং তারা বলেছেন আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না এবং কেউ এটাও বলতে পারবে না যে আমি হ্যাঁ নবীদের অধিকারের উশিলায় আমি আল্লাহর কাছে করছি এবং তাবুল হাকায় হানাফির কিতাব সেই কিতাবের মধ্যে বলা আছে যে অমুকের অধিকারের উসিলায় এবং নবী এবং রসুলের অধিকারের উশিরায় আমি অমুক জিনিস আবাদন করছি আল্লাহর কাছে হ্যাঁ কারণ কেন এটা তিনি অপছন্দ করছিলেন তিনি বলেন তিনি বলেছেন যে রকম ইম কাসানি বা দায় ওসানের মধ্যে কথা বলেছেন পাঁচ নম্বর খন্ড একশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় শেখুল ইসলাম আপনি তাইম আরো বলেন যদি কেউ এই কথা বলে থাকে যে একজন ব্যক্তি যখন বলে এবং রসুল কে ভালোবাসা ভালোবাসার উচিলায় এবং আমি আপনার কাছে আবেদন করছি রসুলের উপর যে আমি ইমান এসছি তাকে ভালোবাসছি সেটার রুচিলায় এটা কি বললে কি সমস্যা তখন তিনি বলেন যে এটা যেভাবে আপনি বলছেন তিনি বলেন যারা এই অর্থ উদ্দেশ্য করে যেটা এখানে প্রশ্ন বলেছেন সেটা কোনো সমস্যা নাই কিন্তু এটাকে আপনার এই অর্থ যদি আপনি ধরে থাকেন তাইলে অনেক তার মৃত্যুর পর সালদের মধ্য থেকে যেরকম কিছু কিছু সাবাদ থেকে পাওয়া যায় আবিন থেকে পাওয়া যায় ইমাম আহমদ অন্যান্যদের থেকে পাওয়া যায় যদি এই অর্থে ধরা হয় যে নবীর উশিলে ধরা মানে কি যে নবীর উপর ইমানের উশিলে এবং নবী কে হিসেবে ধরেন যে নবীর সত্তার উসিলা এবং তার অধিকারের রুশিলা তার আপনার সম্মান রুশিলা ধরা যায় আছে তাইলে সেটা তো হইল না সেটা যা জায়জ না কিন্তু সেটাই কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে আর সেটার কারণে পন্থী তারাই আপনার এরকম রসুলের উশিলা ধারাকে কে নিষেধ করেছেন এই অর্থে এবং আপনার যেরকম ভাবে সাবাইকার আপনার রসুল আকরমের উসিলা ধরেছেন বর্তমান যুগে কিন্তু সেটা হচ্ছে না তার মৃত্যুর পর কিন্তু সেটা সম্ভব নয় হম এবং বর্তমান যুগে যারা করছে তারা কিন্তু এরকম উদ্দেশ্য করছে না এটা বিশেষ করে আপনার পাওয়া যাবে শেখুল ইসলামের সত্তার উচিলে ধরা যাবে না এটাও কিন্তু একটা শরীর বিরোধী একটা তৎপরতা যেটা আপনার প্রথাগত ভাবে গরহিত এবং শব্দভাবেও গ এবং সেখানে আল্লাহ সামনে গিয়ে আল্লা বহির্ভূত হয়ে থাকে এই ব্যাপারে বলেন বলে যে এমন কারো সুপারিশ কামনা করা যে আসলে মানে যে আবেদন করছে কারণ ওই ব্যক্তি তো জানে না তার সুপারিশ রুচি কিভাবে হবে এটা কিন্তু ভাষাগত বা এটা গ্রান্টেড না এটা আপনার আহ সরিয়ে গ্রান্টেড কোনটাই নয় হ্যাঁ এই কথাটা আপনি পাবেন শেখুল ব্যক্তিকে আল্লাহ সম্মান করা সেটা কিন্তু তার উলের দিয়ে দোয়া চাইলে যে দোয়া কবুল হয় সেটাকে কিন্তু প্রমাণ করে না এবং সেটা কবুল হওয়ার কোন যুক্তিও রাখে না দাবিও রাখে না কেন কারণ আসল যে কোন যদি সে বাস্তবে সুপারিশ করে সম্ভাবনা আছে নৈতের সম্ভাবনা থাকবে কিভাবে যে একজন কার্লা সম্মান করলেই আপনি তার শিলা দিলে আরেকজনের দোয়া কবুল করে ফেলবেন এটা তো কোনো নিশ্চিত কথা নয় এবং এটা দাবিও নয় বরং যদি তিনি সুপারিশ করেন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন তাদের জন্য সুপারিশ করেছেন সেটা হলে কোন সমস্যা নয় কিন্তু বর্তমানে যদি করা হয় সেটা সম্ভব নয় কারণ রসম ইসলামের কাছে গিয়ে যদি হম তারা ধরা হয় আপনার জন্য দোয়া করবে কিভাবে তিনি তো মৃত সুতরাং এটার যুক্তি যুক্তিকতাই নেই আসল কথা হচ্ছে এটা সুতরাং আশা করি এই আলোচনা থেকে আমরা খবর যে বৈধ অবৈধ পন্থা এবং বিশেষ করে কাফেরদের কবর জিয়াতে আসল উদ্দেশ্য মোহামুদের কবর জিয়াতে আসল উদ্দেশ্য এবং রসুল আকরমসাইসাম এবং অন্যান্যদের আপনার ব্যক্তি সত্তার ওচিলে ধরা তাদের মর্যাদা অসিলে ধরা অধিকারের অসিলে ধারা সেগুলোর বিধানও জানতে পেরেছি আল্লাহ আমাদেরকে বুঝে সকল বিষয় বুঝে আমল করার অভিজ্ঞান করুন ওসল আল্লাহ আলানবানীজ